আর বাচ্চাকে ভালোবাসা পদ্ধতি কি বল তাকে করে নিয়ে আদর করি ছোট বাচ্চা থেকে অনেক সময় করে করে নিয়ে নাচাইতেই থাকে যদি কান্নাকাটি করে বাইরেও যায় ঘোরাফেরা করে ঘুম থেকে আলাদা মাকে মায়ের মতো মতো বাচ্চাকে বাচ্চার মতো এই পদ্ধতিটা আমরা মনে রাখলে কাউটি ভালোবাসতে কোনো আপত্তি নেই কিন্তু যদি কেউ পদ্ধতির গুরুত্ব না দিয়ে শুধু ভালোবাসা তাই জানি বলে মরিমীরা যখন বলছে সবাইকে ভালোবাসতে হবে অতএব পদ্ধতিটা আবার কি আছে যেভাবে আপনি যদি পরের দিন আপনার বউকে বলেন এই বাবা হ্যাপলা দু চকলেট দেড়ে তুই চাচিকে খাওয়ায় তা হ্যা চাচা তুমি খেতেছো না কি বলবে কেন তুমি চাচিকে কলে করে নিাম বেড়াই তো কি লোকে যা মরিবরা ভালোবাসতে বলছে আজ তোমার সঙ্গে করবো চলবে চলবে না বউকে যদি কেউ বলে মা তোমাকেও ভালোবাসি মা কেও ভালোবাসি ছোটবেলায় মায়ের দুধ খেয়েইছি এখন তো মা বুড়িয়ে যাচ্ছে আর নাই তোমার গইছ উল্টোপাট্টা করে দিলে এই ক্ষতি সহ তাই বলছে আল্লাহকেও মানো নদী কে মানো পীর কে মানো অলিকে মানো মা বাপকে মানো ডাক্তার কে মানো গুরুজন কে মানো শিক্ষক কে মানো মুরুগীদের মানাও কিন্তু কিভাবে মানবে পদ্ধতি জেনে নিলে কিভাবে আল্লাহ আমি জিন এরসানকে এবাদতের জন্যই সৃষ্টি করেছি আর এবাদত একমাত্র আল্লাহর জন্যই তার জন্য বলা হচ্ছে কলে মাইয়া এবার লাহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মেনে দেখাবেন যে এইভাবে মানব প্র্যাক্টিক্যালি শুধু নামাজ পড়া নামাজ পড়া বলে চলে যাবেনা নামাজ পড়তে দেখে দেবেন কি করে ওটা দেখে দেবেন হাতে কলমে তিনি দেখিয়ে এই জন্য পাঠিয়েছি অর্থ তিনি হচ্ছেন রসুল এই জন্য আমাদের সারা বিশ্বে ভালোবাসার পাত্র কিন্তু পূজনীয় কেউ নয় পুজো আল্লাহ ছাড়ার কারো করা যাবে না উপাসনার কারো করা যাবে না এই ফর্মুলাটা মাথায় রাখবেন অসুবিধা কোথাও নেই কি বল বন্দেগি এটা কারোর জন্যই করা যাবে না এবার বন্দে সবচাইতে শ্রেষ্ঠ বন্দেগী কোনটা আমি সুপুর দি বললাম নামাজ আর নামাজের মধ্যে সবচেয়ে কোনটা এই জন্য আল্লাহ রসুল যখন মানুষ শেষদাই চলে যায় তখন আল্লাহর খুব কাছে করে চলে যায় কতটা কাছে আল্লাহ রসুল মেয়েরাজ যখন গিয়েছিলেন তখন আল্লাহর যতটা কাছে গেছিলেন বান্দা যখন নামাজ পড়ে বান্দা আমার অতটা কাছেই চলে আসে বললো সুভান আল্লাহ এই সিদ্ধা হচ্ছে আবার নামাজের মধ্যে সেরা জিনিস রুকু অতটা নয় কিয়াম অতটা নয় নয় সোরা তালাত আল্লাহ জায়গা। আর হয় কি মাথাটা হচ্ছে আল্লাহর জন্য রিজার্ভ কোথাও এটা নামানো যাবে না যেদিন আল্লাহ রাখব মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর বলেছিলেন আল্লাহ তো বের দেখুন আমি কি তোমাদের প্রভু নই সবাই আমরা বলেছিলাম বালা নিশ্চয়ই আমাদের উপাসনা করব না অন্যান্য অঙ্গ দিয়ে নবীলি পীর পিতা মাতা গুরুজন তাদেরকে ভালোবাসতে পারবো শ্রদ্ধা করতে পারবো কিন্তু মাথা দিয়ে নয় মাথা আল্লাহর জন্য রিজাব একটা উদাহরণ দি উদাহরণ দিয়েছি কি করবে আমার হয়েও দেখবেন কোনো যার সাথে কিভাবে পরিযাপ্ত হয় আপনি বিয়ে করলেন মোহর কিছু দিলেন তারপর বললে সাদি কবুল করলে মেয়েটা বললেও কবুল করলাম এই মোহরের পরিবর্তে সাদি কবুল করলাম এই সাদি কবুল যখনই করলেন তার মানে ওই মোহর দেন মোহরের পরিবর্তে মেয়েটা আপনার কাছে মিষ্টি হয়ে যাবে আপনি মেয়েটা সমস্ত শরীরের মালিক হয়ে গেলেন তবে সমস্ত শরীরের মালিক হলেও কোন জায়গাটার মালিক আপনি বুঝা আর কি যে মানে স্ত্রী অঙ্গের মালিকত্ব এই জন্য তারপর থেকে আপনার স্ত্রী হাত দিয়ে কারো খেদমত করতে পারে মুখ দিয়ে কারো খেদমত করতে পারে যোগ দিয়ে কারো খেদমত করতে পারে পা দিয়ে কারো খেদমত করতে পারে কথা দিয়ে যেমন খাগির করবে সম্মান করবে মান নিবে বলে একদিন আপনি বাড়ি নেন সন্ধ্যেবেলায় বলে একজন স্ত্রী লোক বলেকে বলে আপনার ওই কি বলে আপনার আপনার ওই চাচা কিংবা আপনার মামা একটা কোনো ঘনিষ্ঠ আছে কোনো অসুবিধা হয়নি বলে না দারুন খাতির করেছে দারুন খাতির করেছি পানি দিয়েছি পা ধছে বেচানো দিয়েছে আলো দিয়েছি নাস্তা দিয়েছি খাবার দিয়েছি ঘুমিয়েছে তারপর বেড়া হয়ে গেছে ভালো মন্দ জিজ্ঞেস করেছি বলে ঠিক করেছে রাখবে না কিন্তু আবার একদিনের জন্য বলে আবার একজন বন্ধু এসেছিল ঘনিষ্ঠ বন্ধু বলে খাতির করেছে বলো দারুণ খাতির করেছে আবার একটা কেউ আপনি বলেছেন আমার বরিষ্ঠ বন্ধুদের কে খুশি করবে তা এরও খিদমত অনেক করেছি খাওয়া দাওয়া নাস্তা পাতি শব্দ করেছি আর শেষকালে অধিক খুশি করার জন্য আপনার সঙ্গে যেমন গড়া তুলো শুধু ঘন্টা খান দারুণ আনন্দিত করেছি আপনার বন্ধুকে আর আপনি বউটাকে নেবেন গ আর না আপনি রেখে নেবেন তার মানে আগে মুখ দিয়ে খিদমত করেছিলেন ভালো মন্দ করেছিলেন চোখে দেখেছিলেন হাত দিয়ে খিদমত করেছেন পা দিয়েছেন আল্লা তো বেরাব দেখুন কাজ সেই জন্য তোমার মাথাটা আমি খরিদ করে নিয়েছি অজি তুমি আল্লাহ রসুল আল্লাহ পীর আল্লাহর আলেম তাদেরকে ভালোবাসো কাউকে হাত দিয়ে কাউকে মুখ দিয়ে কাউকে চোখ দিয়ে কিন্তু মাথা যাবে এটা কারো কাছে না এটা যেদিন আল্লাহ বলে আমার যাবে না আল্লাহ ছাড়া মাটির কাছে না গাছের কাছেও না সূর্যের কাছেও না চন্দ্রের কাছেও না পাথরের কাছেও না কবরের কাছেও না মাজারের কাছেও না আপনার আস্তানা কাছেও না কোনো জীব কাছেও না স্ত্রীর কাছেও না পিতা মাতার কাছেও না মাথা বিরাট মূল্যবাস আল্লাহ করে এবারও ধরেকে কি করে মানতে হবে নদীকে মানাত্তরিকা নদী নিজেই বলছেন কি বলছেন মান আহাব্বা সন্ন্যাসী আহাব্বা নেই যে আমার সর্নকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে সুন্নতকে ভালোবাসাটাই আল্লাহ নবীকে ভালোবাসা আর যে আমাকে ভালোবাসলে আমার সঙ্গে কি ভালোবাসার পদ্ধতি তিনি যেমন টুপি লাগিয়েছিলেন টুপি লাগাবো তার মতো চুল কাটবো তার মতো জামা পড়বো তার মতো নামাজ পড়বো তার মতো খাবো তার মতো দাড়ি লাগবো তার মতো পোশাক পরবো তার মতো চলব তার মতো বসবো এইটা হচ্ছে নদীকে ভালোবাসার জন্য আর অন্য কোনো পদ্ধতি না তার অনুসরণ করলেই ওইটা ভালোবাসা তারা এবাদত করতে হবে না তাকে চিন্তা করতে হবে না আর একটা কি তার জন্য দরুদ পাঠ করা এটা হচ্ছে নদীকে ভালোবাসা পদ্ধতি দরুদটা হচ্ছে অ্যাকচুয়ালি এবার আল্লাহ নদীর জন্য দোয়া এই দরুদটা কেন তিনি পড়তে পারলেন কেন গুরুত্ব দিলেন তারপর অনেক ব্যাখ্যা সময় বই ঘুরে নেবেন এই দরুদ যদি না থাকতো তাহলে ইসলাম ধর্ম টিকে থাকতো না পৃথিবীতে যত ধর্ম আছে সব ভুল হয়ে গেছে না জেনে এমন মেনে নদীদেরকে সব আল্লাহ বানিয়ে ফেলেছে দেবতাদেরকে ভগবান বানিয়ে ফেলেছে কৃষ্ণকে শিবকে ভগবান বানিয়ে ফেলেছে ওই শুধু দরিদ না থাকার জন্য আর আমরা কোনো নদীকে আল্লাহ বানাই নাই ওলিকে আল্লাহ বানাই নাই শুধু দরুদ থাকার জন্য এর ব্যাখ্যা তার বলছি আমার বইয়ে পড়বে আল্লাহীকে ভালোবাসা এইটাই পদ্ধতি এটা শুধু নবীর ক্ষেত্রে কেন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে যে পার্টি কে ভালোবাসি যে যে দলকে ভালোবাসি তার কাজে আমরা অনুসরণ করি শিল্পী আমরা লাল পতাকা কেসটা হাঁচুরি পতাকা ব্যবহার করে তাদের আদর্শ আর যদি কেউ বন্ধে মাতরাম বলে আর বলে আমি সে পে কেউ কেউ বিশ্বাস করবে না হাতে যদি ঘাস ফুল থাকে বলে সেপে কেউ ভালোবাসি কি করে ভালোবাসি মুখে ভালো পাইলে হবে কেষ্টা হাঁতুরি করে ঠিক তেমনি কেউ যদি কেকটা হাতে তুলে থাকার পরে ভালোবাসি আমাকে কোনো ভাই একবার বলছিলেন বহুদিন আগে কলেজ লাইফের কথা বলছি আমরা একটা কলেজ ক্লাসমেট কথা প্রসঙ্গে কথাটা বলে দিচ্ছি তো বলছি ভাই ও তোমরা তো মান নবীকে মানো না একসঙ্গে করি তো তুমি তুমি ও বলছো আমিও তুমি তোমার কোথাও মানো না এই যে ব্যাম করো না আমি ঠিক আছে কিন্তু পাঁচ হক্ট না না মা আবার ব্যায়াম করিবে ওটা ছেড়েই দিলাম তারপর নবী কে ভালোবাসি কে ভালোবাসি না তাহলে একটা পরীক্ষা হয়ে যাক তোমার সঙ্গে আমার তাহলে মাথা থেকে পা নিয়ে বিয়ে নেব সঙ্গে তোমার কতটা মিলা আর আমার কতটা মিল আমার মুখে তখন দাঁড়িয়ে ছিল আমি কলেজ লাইফেও দাঁড়িয়ে পড়েছি আমি না ইসলামী পোশাকেই গেছি এটা আমার আদর্শ ছিল মোটামুটি তখন থেকেই আমরাও গাড়ি আবার মিলিয়ে নি নবীর কাজ মিল দেখো আল্লাহ নবীর মুখে দাঁড়িয়ে ছিল আমার দাঁড়িয়ে রয়েছে তোমার দাঁড়িয়ে নাই তুমি ভালোবাসো আমি ভালোবাসি আল্লাহ নবীর ছিল পায় জামা বা এবং বড় পোশাক আল্লাহ ছিল ছিল কাটা চুল তো তুমি ভালোবাসো আমি ভালোবাসি এই করে পা থেকে মাথা পর্যন্ত করে মিলিয়ে যারা বললীর সঙ্গে কাল মিলিয়েছে সঙ্গে আমার মেন তোমার একটাও মেন নাই তো তাহলে তুমি ভালোবাসো আমি ভালোবাসি তোমার কথাটা ঠিক এইরকম যেমন হয়তো তত বললে হাতে তার আছে কেষ্টা হাঁচুরি আর বলছি আমি তৃণমূলকে ভালোবাসি তো বলে তোর যদি ভালোবাসি ঘাস ফুল কর তোর কেন কেষ্টা হাঁচুরি নাই বলে ভাবি তৃণমূল ভালোবাসি কিন্তু ঘাস ফুলটা ভালো লাগে না তৃণমূল ভালোবাসি কিন্তু বন্ধু মাত্রা মা ভালোবাসা এই জন্য চিন্তা করি ওখান রাখবে তৃণমূল বলবেন যদি কেউ বলে বন্ধে মাতরাম আর এই ঘাস কুড়ি ঢুকে দারুণ ভালোবাসি না আর কথাটাও তাই তোমার মুখে দাঁড়িয়ে নবীকে ভালোবাসে না বলে আল না নবীকে দারুণ ভালোবাসে ডান দিয়েও ভালোবাসে লম্বা লম্বা খোঁচা খোঁচা দাড়ি একদম অশুভ ব্যাপার ওইটা ভালো লাগে না দারুণ ভালোবাসি তোমার কেজের মতো চুল ওইটা ভালো নাকি নবীকে ভালোবাসে কিন্তু নবীর মতো চুলটা ভালো নয় কথাটা ভালো নয় দাঁড়িয়ে ভালো নয় না ভালো নয় এই হচ্ছে ভালোবাসা অথবা নবীকে ভালোবাসে না বাসে ফর্মুলা ফেলে মেপে দেখে কে ভালোবাসে কে না ভালোবাসে এত বোঝাই এবার পীর কে কে ভালোবাসি কে মানে কথা হচ্ছে তিনি হচ্ছেন আমার আধ্যাত্মিক শিক্ষক শব্দ এর অর্থ হচ্ছে বৃদ্ধ আর এটা ইস্তলাহী মানে পরিভার্ষিক অর্থ হচ্ছে পারিভার্শিক অর্থ জ্ঞান বৃদ্ধ মানে জ্ঞানের বুড়িয়ে গেছে জ্ঞানের সাগর তাকে বলা হয় পীর আর সেইগুলো আমি পালন করবো আমার রোগগুলো সাজবে তিনি আমার আধ্যাত্মিক চিকিৎসক এই বলে যে আমরা পিস ধরি কোনো অসুবিধা নাই পিড় আমারও আছে সমস্ত মামলারাই পিস ধরেন এই উদ্দেশ্য তার কাছে আমার প্রেসক্রিপশন আর আমি যদি মনে করি মানে একদম পরিত্রাতা আমাকে পরিত্রাণ দিয়ে দেবেন ওখানে বসিয়ে দিলাম এটা কিন্তু এইভাবে যদি কেউ পীরের কাছে যায় দারুন ভালো জিনিস পীরের কাছে আমাইটা যেন না ভালো আমাই শিখবো ভালো জিনিস রোজা কিভাবে রাখতে হবে ভালো জিনিস পীরের কাছে যখন আমার অনেক আছে দেখা গুলা বলে দেন দারুন এইরকম শিখতে আসেনি নাকি ওই কি করে দাঁড়িয়ে রাখবো শিখতে আসে নাকি ঝান্নাতে কি করে মাল করার জন্য শিখতে আসে মারোয়াড়ি আসবে মানে মালের জন্য আসে একে ধরলে অনেকে লাভ হয়েছে অমুকের অসুখ ভালো হয়েছে অমুকের ব্যবসাটা বিরাট বড় ভেঙেছে ও দুনিয়া ওটা পীরের কত বলেন পীরের আখের হাতের পদ্মা করে আর ওরুদেশি যদি পীর মানতে হবে এইরকম হচ্ছে মানার পদ্ধতি কিন্তু পীরকে যদি আল্লাহর বসিয়ে দিই খারাপ হবে আবার আল্লাহর নামে যদি কেউ দরুদ পরে দিই ইমান চলে যাবে আর নবীর জন্য কেউ নামাজ পড়ে দিই ইমান চলে যাবে তাহলে নবীর জন্য যেটা প্রয়োজন যে ওটা আল্লাহর জন্য পুজো করে যাবে না দরুদ আল্লাহ নামে পড়া যাবে না যদি বলেন বারো মাস পড়ছি নবীন আহ আল্লাহ সব দিচ্ছেন আল্লাহর নামে একদিন পড়ি দরুদ পড়েছে যারা মাদার যারা প্রকৃত আল্লাহর তাদের খবর জিয়ারত করা খুব নেকি এখন কি সাধারণ মুসলমান রবর জিয়ারত করা নাকি মা বাবার কবর জিয়ারত করা খুব নীকি আল্লাহ মা বাপার খবর জিয়ারো করা সপ্তাহে পড়তে সপ্তাহে একদিন দৈনিক যদি না পারো প্রত্যেক সপ্তাহে একদিনের আল্লাহ মা এবং বাপের খবর আল্লাহ হাত তুললেন মা বাপের সুপারিশের জন্য জান্নাতের সুপারিশের জন্য সঙ্গে সঙ্গে একটা ফরমানি আল্লাহর পক্ষ থেকে হে মোহাম্মদ তুমি আজকের তোমার সুপারিশটা মা বাপের জন্যও প্রয়োগ করো আমি উন্মতের জন্য সুপারিশটা রাখলাম আমি উন্মতের জন্যই সুপারিশ করবো কিন্তু উন্মতের টান জরদ ছিল তখন তার মা বাপকে না উজ্লাহ তারা জানাতে যাবেন আল্লাহ মেহরবানিতে টাকা সুপারিশ করতে হয় তো তাহলে আপনার ওই গঞ্জে শকর রহমতলা ফরিদুদ্দিন গঞ্জের সকর সকর ওলারে হে তিনি তার পীরের সঙ্গে বারো বছর ঘুরেছেন বারো বছর ঘুরেছেন বিভিন্ন দেশের ওইদের মাজার জারত করেছেন আর আমার পিঠান খুব জৈব দুন বল গরম পানি ছাড়া উঁচু করতে পারেন না আর যখন তখন পানির দরকার হয় পাঁচ দরকার হয় তাহলে ভোর বেড়ে ওঠে পানি দাও বাবা গরম করে দিতে হয় তো সময় চুলো কোথাও পাবো এই জন্য একটা চুলো আমি জানিয়ে মাথায় যখনই হয়তো গেত করুন কোনো অসুবিধা নেই কিরকম কবরে গিয়ে প্রথমত পূর্ব দিকে দাঁড়ান মুখ করি পূর্ব দিকে কথা বলে শিখেলেন শুনেলেন মানতে কোথাও অসুবিধা নেই আমরাও মানি কি করে হয় আল্লাহ দিকে মুখ করে করে নয় আমরা ভুল করি বলেও পাচ্ছি না মানুষকে চিৎ করে সবাই যিনি মুখটা ভুলে দিয়েছে না মুখের কোন দাম নাই সেনার দাম এই জন্য নামাজে যখন আমরা নামাজ পড়ি নামাজের সময় কেও যদি নামাজ না করট করে একজন্য আল্লাহ রসু বলছেন লাশকে করট করে রাখার জন্য যদি পিছন দিকে দরকার হয় মাটি নিয়ে দাও ট্যাগ দাও যদি না থাকে করট করে দিলে ভেবে যাবে ঘুরি আর নাই মুখ তো শুধু ঘুরে যায় একটু ভুল তাহলে এটাও একটু পেলেন করট করে সমান তাহলে লাশ থাকে কাবা দিকে এই এজনে পূর্ব মুখে দাঁড়িয়ে তার সঙ্গে মোলাকাত দেখা সাক্ষাৎ হইল তারপর যখন তাকে সালাম দিলাম সে সালাম বিনিময় পড়া যখন হইলো নেকি হয়ে গেলো এবার আমি পশ্চিম মুখ হয়ে গেলাম কাবা মুখ এবার চাওয়ার ব্যাপারটা আল্লাহর কাছে তাই কাবাডিকে মুখ করে আল্লাহর কাছে চাইতে লাগলাম কি বললাম ই আল্লাহ আমি যা পড়লাম জানে কি হইল এই আল্লাহ আর যদি ঘরে থেকে কেউ দোয়া করে ওটা জিয়ারত হবে না দোয়া খায়াল হবে এই জন্য পূর্ব দিকে প্রথমত মুখ করলাম এই নিয়মে আমরা যে কোনো আল্লাহারে যাই কোন অসুবিধা নেই কিন্তু এই জিয়াররটা পুরুষের জন্য নারীর জন্য কিছু নয় জিয়ার নারীর জন্য না যায় হারাম মেয়ে ছেলেরা করতে পারে না জন্য হারাম কেন হারাম রসিলে যখন করলেন তার মাদার কথা হলো মা আয়সার বাড়িতেই নদীরা যেখানে ইন্তেকাল করেন সেইখানেই তাদের কবর হয় নড়িয়ে নিয়ে যাওয়া যায় না গরি নিয়ে যাবে না যেখানে বলবেন ওখানে গোড়াল হবে ওখানেই দাফন হবে আলাদ মাজারটা রাজা শরীফটা মা আয়েসার বাড়িতে তখন খলিফ হলেন কে মা আয়সার বাপরাই মা আয়েসার বাপ উনি যখন এতেকাল করলেন আল্লাহ রসুলের ডান দিতে তার খবর খবরটা হলো আল্লাহ রসুল এনতেকাল পরে থেকে মা আয়সা প্রত্যেকদিন যেতেন আর জিয়াউপ করে তখন আর ওই ঘটনাটা থাকতেন না ঘরে তো স্বামীর হয়ে গেছে তারপর হয়েছে না একটা কুড়ে ঘরে থাকতেন আর তোমার খনিবার হলেন তিনি একদিন চিঠি পাঠিয়ে আপনার কাছে আমার একটা ভিক্ষা ভিক্ষা বলে ভিক্ষা হচ্ছে যে বাড়িতে আল্লাহ রসুল্লার রওজা আছে ওটা আপনারই বাড়ি আপনারই জায়গা তো তার পাশে আপনার আব্বা আবু খাবার কবর নিয়েছেন ডান দিকে মা দিকটা খালি আছে তাই আপনার কাছে অনুমতি চাই দিকটা আমাকে দান করুন আমি করলে আমার হয় ইলেও আল্লাহ আল্লাহ আমি শুয়ে থাকবো এইটা ভিক্ষা ওই জায়গাটা আমাদের দান করুন মা এর সাথে জবাবে বললেন ইয়ামেরাল আমার তো নিজ ছিল যে আল্লাহ রসুলের মা আমি শুভ স্বামীর মা আমি শুয়ে থাকবো আর ডান দিকে আমার আব্বা থাকবেন কিন্তু আপনি যখন ভিক্ষা চাইলেন খালি হাতে ফিরে যেতে পারবো না বন্ধ করে দিলেন সাহবা এখানে জিজ্ঞেস করলেন ইয়ামিনী আপনি কোনোদিন করেন না আজকে দিলেন না বলে আগে আমি যেতাম ওখানে ছিল আমার স্বামী আর বাপ স্বামীকে পর্দা করতে হয় না বাপকেও পর্দা করতে হয় না এই জন্য যেতাম কিন্তু এখন ওখানে আরেকজন করতে যখন অমর সঙ্গে আমার দেখা হবে পর্দা থাকবে এই জন্য আমি জারত করা বন্ধ করে দিয়েছি বুঝে আইলো তাহলে মেয়েরা যেখানে জারাত করতে কিন্তু পুষ মানুষের কবর পর্দা থাকবে তাই আল্লাহ বলছেন কোন মানুষ কবর জেরতের জন্য যদি বেরিয়ে যাই বাড়ি থেকে জ্বরটা পা ফেলবে প্রত্যেক পায়ের এক কাত করে নেকি কাটা যাবে যদি অত করে নেকি আদে না নাই তাহলে ঘুরে কি হবে মোবাইলে যেমন কি বলছেন একটা ব্যালেন্স আবার মাইনাস হচ্ছে ওই মাইনাসে দাঁড়াবে এই জন্য মেয়ে ছেলেরা মাজারে জিয়া রোপ করতে যেতে পারবে না অন্য কোনো কাজের জন্য তো যেতে পারবেই না যদি খালে জিয়ারত করব তাও যেতে পারবে না পুরুষ রাজা এবং ওটা যাওয়ার আবার একটা সময় আছে নিয়ত আছে সেগুলো দেখতে হবে পদ্ধতি দেখতে হবে আল্লাহর মাজারা কেন জিয়ারত করবো এইটাই হচ্ছে আমরা যখন পরের জন্য দোয়া করব দোয়ার লাভছি আমি নেই কি করবো আল্লাহ এই নেইটা আল্লাহরুলি মাজারা দাও এই আল্লাহ ওমরকে সাহদুল্লাহ কেনার জান্নাত দাও এই আল্লাহর জান্নাত দাও আমি মক্কায় যাই উমরা করিয়া আসি আমি বললেন ঠিক আছে মক্কা যাও ওমরা ওই হজের মতোই কাজগুলো করতে হয় বলে যাও অনুমতি দিলাম তুমি ওমরা করিয়ে এসো তবে একটা কথা উমরা করতে গিয়ে যখন কাবা ঘরে তারপরে আবির জঞ্জমের কাছে তারপর আর ফার ময়দানে যখন তুমি দোয়া করবে না দোয়া সময় যেন আমাকে সহি আমাকে যেন ভুলের দিবে না আমার জন্য দোয়া করু আল্লাহ শিক্ষা দিলেন নবী হয়ে উন্মতের কাছে সাহাবীর কাছে দোয়া ভিক্ষা করছেন আল্লাহ শিখের জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের দোয়া দেখালি এই জন্য আমরা প্রত্যেকে দিবেন দেখায় মানুষের আপনি দোয়া করবেন আমরা বলি আপনিও আমার জন্য দোয়া করবেন আমার গোলাকার মান্ডা প্রত্যেকের প্রত্যেকটা দোয়া দরকার এইবার পরের জন্য যখন দোয়া করবো আমার লাভটা কি হবে আমরা আমি আল্লাহ অমুকের জান্নার দাও এ আল্লাহ অমুকে ভাত ফেরার দাও এ আল্লাহ অমুকে ব্যাটে ছেড়ে দাও আল্লাহ অমুখের চাকরি দাও এল্লা অমুখ রোগ ভালো করো আমার লাভটা কি আল্লাহ কি লাভটা শুনে নাও যখন কোন মোমেন বান্দা অন্য কোন মোমেন বান্ধার জন্য হাত তুলে দোয়া করে সঙ্গে সঙ্গে তার পিছনে একজন ফ্যারেকটা হাত তুলে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে বলে এই আল্লাহ এই বান্দা ওই বান্দার জন্য যা যা চাইছে অকেই দাও আর তুমি একেও দাও তাহলে আমি যখন বলবো এই আল্লাহ আব্দুল্লাহ জান্নার দাও তখন আমার পেছনে একজন হকনার দাও তাহলে আমি করবো তার জন্য আমার জন্য করবে ফেরাস্টাতে দুয়া। আমার দুয়া যদি গরকবুল হয় হতেও পারে ফেরস্টাতে দোয়া গড়কবুল হবে না তাহলে পরের জন্য দুয়া করলে লাভ নার রোসান এই জন্য তুমি করতে আমরা করতে কেন যাই তারা দোয়ার দরকার নাই নদীর কবর দোয়া করতে যায় তার মধ্যে আমি যখন ওনার জন্য দোয়া করবো মনে যাবো আউলাকে তুমি জান্নার দিও তখন সঙ্গে সঙ্গে একজন জানিয়ে ই আওলা তুমি এই নদীরও জান্নাতে দিও এইটা চলে যায় তাহলে অহিতের মাঝারে দোয়া লাভ রয়েছে কিন্তু কে যাবে কে যাবে না কিভাবে যা করবে এইটা জেনে নিতে আমরা আর কোন গোল মান্লাই এইবার বলি আমরা অনেকেই মালদারে যাচ্ছি অনেকেই মানুষ